সরকার আল্লাহ আদেশ দিচ্ছে নিজের ভিতর লাগাই তো না জিনাটার নারী হিরুষরে তাইলে নিজের পালন করার মত না অন্যেরুহর দাড়ি হরার মত ইটার নাম এলাঘাত না খেলা হোক তাহলে সুরের রাত দায়িত্ব জিনা তারকে একশো বেট করা খেলাভোটের দায়িত্ব আল্লাহ হুকুম অন্যেরুর দাড়ি হরার নাম খেলা আল্লাহর হুকুন নিজে ভালো না এবারত আপনারা যে হন সরণা এবারত আপনারা যে যাকার দেন এটা কিতা এবারত আরেক বছরের যে নহলে সময়টা আপনার এই যাই কি জমাতের টাইমিতা হ্যাঁ আল্লাহ হুকুম নিজে হালন করলে আলাদে অন্যেরও হালন করার ব্যবস্থা দিলে খেলা হোক এই খেলাফট এর সিস্টেম দুইটা খেলাফতের পদ্ধতি দুইটা একটা হল হুকুমতের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সরকারের জনগণের উপর আল্লাহ বিধান চালু করবে এটা হল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলা হোক আর একটা হল দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলা হোক আমি আমাদের আমি সরকার ইয়া আমাদের মতো জনগণের উপরে আল্লাহর বিধান চালু করছি না দারি করছি না আমিও ভাবলি আমিও আমি নিজে নমাস করি আপনাদের দাবাত দিছি আপনাদের জন্য আমাদের দাওয়াত দিছি এই নিজের ঘাম না ঘরের মধ্যে চালু করার ঘাম ইজাও খেলাফ কিন্তু ইটা হুকুমতের মাধ্যমে খেলাফাতের মাধ্যমে খেলাফ হোক দাওয়াতের মাধ্যমে খেলাফ আমি নিজে নিজেও হর্দা হালন করি আপনারাও হর্দাহালনের দাওয়াত এটা দাওয়াতের মাধ্যমে খেলাঘট আমি নিজে সুদ খাই না গুস খাই না মদ খাই না গান্দা খাই না আপনারা জাহান্ন থেকে বাঁচতে হইলে সুদ খাইবানা গুস খাইবানা মদ খাইবানা গান্দা খাইবানা এটি হলো দাওয়াত তবলিগের মাধ্যমে খেলাধত তাহলে খেলাঘটের সিস্টেম কটা একটা হুকুমতের মাধ্যমে আর একটা দাওয়াত তবলিগের একাতে আল্লাহ ক্রবীনলে কুন্তুম হি রি জিনুতা ভার হে মোহাম্মদ রসুল উল্লাহ সবের উম্মের হা সর্বশ্রেষ্ঠ সকল নবীর শ্রেষ্ঠ উম্মত যেমন ভাবে সকল নবীর তোমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সামনের কথা সারা জীবন বোদী বহু কথা লাগি আমরা আরো এখানে দুইটা কথা স্মরণ রাখা দরকার আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ আর আমরা সকল নবীর উন্মতের ছে শ্রেষ্ঠ এজন্য জন্য হদিস শরীফ হজরত করিম সাল্লাই ইসলামে ফরমাইন কে দিন আমি বেহেস্তে না যাওয়া পর্যন্ত কোন নদীর না আর আমার মুসলমানের উন্মত না আমরার নদী সকল নবীর শ্রেষ্ঠ আমরা ব্যস্ত না গেলে অন্য নদীর ব্যস্ত দিতে পারত না এখানে ই এই নদীর উন্মত সকল নদীর উন্মতের ছেয়ে শ্রেষ্ঠ সুতরাং আমরা সামনের কথাগুলি সহজে বোঝার লাগে এখানে দুইটা কথা ইয়াদ যে আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ আর আমরা সকল নবীর উন্মতের ছে শ্রেষ্ঠ এখন প্রশ্ন হইল আমাদের নবী অন্য নবীর শ্রেষ্ঠ কেন আর ইত অন্যবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ কেন আমাদের নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রধান কারণ বর্ণনা করি আল্লাহ তকুল আলমিন পবিত্র পুরাণে বলেন আধ্যাত্মিক পিতার রোহানি পিতা সমস্ত নদী আপন আপনের মতের রুহানি পিতা কিন্তু অন্য নবী এমন নবী যে নদীর ভরে আরো নবীর দরকার বাকি তাহে নবী সাতামুন নবীন যে নবীর ভরে আর কোন নবীর দরকার বাকি নাই যারু আওয়াজের বাদে আরো আজ লাগে তাইন বড় আরো লাগে না তাইন বড় যে ডাক্তারের চিকিৎসার বাদে আরো ডাক্তারের চিকিৎসা লাগে বড় ডাক্তার নি না যে ডাক্তারের চিকিৎসার বাদে আর কোন ডাক্তারের চিকিৎসা লাগে না তাইন বড় ডাক্তার ঠিক তেমনি বলেন যে নবীর বাদে আরো নবী লাগে এই নবী বড় নবী না যে নবীরবাদে আর কোন নবী লাগে না এই নবী বড় নবী দুনিয়াবাসীর চিহ্ন আর কোন নদী লাগে না আর একটা প্রশ্ন আছে এটা জবাব দিতে গেলে আমার মূল আলোচনার থেকে একটু দূরে যাওয়া লাগবো প্রশ্নটা হইল সহি বোহারি শরীফের হাবিসে রসুলের করিম সাল্লাম বলেছেন আগে ঈসা নবী আবার আসবেন ই নবীর বাদে আর নদী লাগলো না হই লাগলো দি কি এইগুলো প্রশ্ন চিয়ামতের আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন কিনা আপনারা জানেন কিনা আসবেন তাইলে ই নবীর পরে আর নদী লাগলো না হই লাগলো দি এই প্রশ্নের জবাব বুদার লাগি আপনারা এখন কথা আগে বড় আইয়া বড় ডাক্তারে আদের চিকিৎসা বুঝে গেল শেষ আর কোন রূপ নাই ডাক্তারের বাড়িতে দেখে আপনার প্রেসার মাফার যে যন্ত্র আনছিল আপনার বিস্নাথ বুলে বেলা গেছে কি কারণে তার যন্ত্রটা নিত আবার আইছে আপনার বাড়ির আপনার আইছে না তার দরকারে আইছে। নি হজরত ইসা আলহ ইসলাম দুনিয়াতে আসছিলেন দুনিয়াবাসী উপকারের জন্য কিন্তু নিজের দুনিয়ার জীবন বাকি তাকে অবস্থায় বিশেষ কারণে আল্লাহ আসমানো উঠাই দিয়া গেছেন দুনিয়ার জীবন এখনও বাকি এখনো মরণ বাকি দুনিয়াবাসীর আরো নবী লাগে এই কারণে না তাই দুনিয়ার জীবন পুরানি লাগে দুই মরণ লাগে এই কারণে আইবা দুনিয়ার দরকারে না নিজের দরকারে সুতরাং আমরা নবীর করে আর কোন নবীর দরকার নাই তাই নাইবা আমরার দরকার না তাই নাইবা নিজের দরকারে আরেকটা কথা হদ্র ইসার্লামের কাছে আল্লাহ সর্বশেষ নবীর শ্রেষ্ঠ মর্যাদার কথা উল্লেখ করেছেন এবং এই নবীর উন্মত যে সকল নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ করেছেন ঈশা আল ইসলাম যখন জানলেন যে মুহাম্মদুল ইসলামের উন্মতেরা সকল উন্মতের মর্যাদার অধিকারী তখন আল্লাহর কাছে হলেন আল্লাহ আমার নবী বানাই এত এক মর্যাদা দিচ্ছ শেষ নবীর উন্মতি বা মর্যাদাটাও দয়া হলে আমার দান করো আল্লাহ বলবো শুন এই কারণে এই নবীর উন্মত আর মর্যাদাটা অলৈদ লাগি আবার দুনিয়া চাইবা দুনিয়ার দরকারে না নিজের দরঘারে সুতরাং আমাদের নবী শ্রেষ্ঠ নবী এই নবীর পরে দুনিয়াবাসীর আর কোন নবীর দরকার নাই যে নদী আসবেন দুনিয়ার দরকারে নয় নিজের দরকারে আসবেন গেল আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ হওয়ার কারণ এবার আমরা বোঝার চেষ্টা করি এই উন্মত সকল নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ আল্লাহ বলেন গত কারণে এর মধ্যে প্রথম নম্বরের কারণ হইল তোমরা অন্য কোন নদীর উন্মতের দাওতো তবলিগের কামকে দরিয়া রাখতে পারে নাই তোমরা যেহেতু সর্বশেষ নদীর উন্মত তোমাদের পরে যেহেতু আর কোন নদী হবে না দুনিয়াতে এই কেয়ামত পর্যন্ত দাওয়া ত তের কাজ তোমাদের পালন করতে হবে এই জন্য তোমরা সকল নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ উন্মত এই উন্মত সর্বশ্রেষ্ঠ উন্মত হওয়ার প্রধান কারণ অন্য যদি আল্লাহ দাওয়াত তবলিগের কাজ নবীরা চালাইতেন আর এই নবীর উম্মতের দ্বারা আল্লাহ তব্বুল আলীন কিয়ামত পর্যন্ত দাওয়াত তবলিগের কাজ চালাইবেন সুতরাং দাওতো তবলিগের কাজের জন্য এই উন্মত সর্বশ্রেষ্ঠ উন্ম্মত যে সাইখানের দ্বারা জীবন ব্যবসায় লাভবান হওয়া যায় এর পয়লা দুইটা হইল এবাদত আর বাদের দুইটা হইল খেলাহত খেলাহতের সিস্টেম দুইটা একটা হুকুমতের মাধ্যমে আর একটা দাওয়াত দাও অতলীগের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বিধান বন্ধদের মধ্যে চালুর ব্যবস্থা আর একটা হল দাও অত তব লীগের মাধ্যমে আল্লাহর বিধানবন্দদের মধ্যে চালুর ব্যবস্থা সুতরাং খেলাহতের সিস্টেম কদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা আর একটা দাও আতবলিগ এই কথাগুলি ক্লিয়ার ভাবে না জানার কারণে করে কিতা ওই তবলিগিরা যে রাজনীতি করে না এরা হাতে রাম করে না তবলিগিরা দলগত ভাবে কোন রাজনীতি করে না নাকিরা তবলিগিরা ব্যক্তিগত ভাবে কোন তবলিগি হয়তো কোন জড়িত হতে পারে কিন্তু তবলিগিরা দলগত ভাবে এরা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না এই ধরণে অনেকে হয়ে থাকে ওই যে নন পলিটিক্যাল ভার্ড খেলা কি শুধু পলিটিক্সের নাম না দাও অত তবলিকের নামও খেলা হতখানে কিতাবও লাভ শুধু শুধু রাষ্ট্র প্রতিষ্ঠার নাম ওই খেলা না দাও অতলিকের নামও খেলা হত তাহলে পবলিকিরা খেলা ভটের কাম করে না দেখো তুমি খেলা ভট দুহারে হয় আল্লাহ গুলা নামিন গোটা মানব জাতির মধ্যে খেলাফতের দায়িত্ব ডাইরেক্ট দিচ্ছেন শুধুমাত্র নবীগমকে হজরত আদম আলহী সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল পর্যন্ত এরা হইলেন সরাসরি এখানে একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আমি গেলে আপনারা সময়তাম না এটা হইল খেলাফতর কি সংক্ষেপে হইলেই সামনের কথা বোঝার সুবিধা লাগে খেলাফত শব্দের শাব্দিক হইল প্রতিনিধিত্ব এইরকম কঠিন বাংলা দিয়া হইলে আবার অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় না এখানে আমি কিছু বোঝাই গাই একজনের সাম নিজে না করিয়া কোনো কোনশত অন্যের দ্বারা পরাণীর নাম খেলাফত যার যারে দিয়া পরাণী ওইল তার নাম কলিভা যেমন গরুক্রান্ত নরারি সভার মাঝে সভাপতিত্বের একটা আসন আছে একজন মানুষকে এই সবার সভাপতি বানানিয়েছে চেয়ারম্যান কোন কারণবশত এ সভা পরিচালনার খাম তা নিজে না হইয়া আর সহযোগী চেয়ারম্যানদের দিয়া হরাইলা নিজে না হা নিজের খাম আর একজনদের দিয়া হরানির নাম খেলাফত যারে দিয়া পরানি হয় তার নাম হলিহা খেলাভত কারেক হয় নিজের কাম অন্যরে দিয়া হরানির নাম হলিভা কারেক হয় যারে দিয়া অন্যের কাম হরানি হয় তার নাম হলিভা তাইলে আল্লাহ আলমিন যে সমস্ত নবীগণকে গোটা মানব জাতির জন্য কলিভা বানাইলেন আল্লাহর সরাসরি খেলাভতপ্রাপ্ত হইলেন সমস্ত নবীর সুলগণ এর মানে কি তা একটা কাম আল্লাহ নিজে হরার আসিল কিন্তু শামখান নিজে না খুঁজিয়া নদী হলতে হরাইন এইটার নাম হইল খেলা হক নবীরা ওইলেন আল্লাহার খলিভা যে হামতা আল্লাহ নিজে হরার নিজে না খুঁজিয়া নবীারে দিয়া হরাইছেন এইভাবে নিজে না খুঁজিয়া অন্যরে দিয়া খরানির নাম হইল খেলা হক আর যারারে দিয়া খরানি ওইছে তার নাম হইল হলিভা একটা খাম আল্লাহার নিজের খরার নিজে করবীরা পূজার আল্লাহ নিজের আছে নবীর হারে দিয়া শরাই লাইছেন ই খামহান কোনটা এই খামটা বন্ধার মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করা বন্ধারের মধ্যে আল্লাহার বিধান চালুর ব্যবস্থা করা আল্লাহ না আপনারার আল্লা দেখার সুযোগ দিতা দিয়া হইতা রোদারা নাইলে জাহান নাম দিলাই পর্দা হালন করলে জাহান নামও দিলাই তাহলে আল্লাহ নিজের কাম নিজে করছিল কিন্তু আল্লাহ এই সরাসরি নিজে কিন্য আপনারা সরাসরি দেখা দিয়া সরাসরি আপনারা কইস যদি ব্যস্ত দায়িতাই চাও যুজা রাখো যদি ব্যস্ত দিই যাই চাও সুদ খাব সারও যদি জাহান নাম থেকে খাব সারও যদি জাহান নাম থেকে মদ খাব সারও যদি জাহান নাম থাকি চাও গানা খাব যদি জাহান নাম থাকি চাও ইহতাল লাই সরাচরি আপনারা দেখা দিয়া কইসিনা ডাল লাই নিজে খুঁড়া আসিল কই না নিজে দিয়া নাই দিয়া নিজে না হইয়া নরে দিয়া খুবানির নাম গারে দিয়া খুবানি হইলো তারা খিবা এখন প্রশ্ন জাগেছে অসুবিধা অসুবিধা বিভিন্ন আয়াত আল্লাহ পাক বোলাল ইঙ্গিত দিচ্ছে এক দুইটা আয়াত আমি আসা করে এক আয়াতে আল্লাহ পাকড় বোলালের উম ইহু দিলা এক সময় মুসা রেস্তমের কাছে বায়না ধরল আল্লা সাক্ষুর ভাবনা আল্লাহ আলম বলেন ইহুদিটা যখন আপনার কাছে এই বায়না দুইটা বসল তখন হজরত মুসা আল্লাহ ইসলাম আল্লাহে হইলা ঠিক আছে আল্লাহ না দেখলে যখন মানত না যে তুমি তারা অকলে মিলিয়া তো আর তোর ভার পর্যন্ত অতদূর দায়িত্ব পারতো না অকলে একজন শ্রদ্ধারে বাঁচাই দে এর বাদে এরার লইয়া তোর ভার আউকা এর আমি বুবাই মনে আল্লাহ দেখলে পরিণামটা কেতা মুসালক ফলে ঠিক আছে যে তোমরা শেখে আল্লাহ দেখ আমার সারা এরা দেখে আইলে সাক্ষী দিলে বাকি যারা যাইতাই না এরা ঠিক আছে আমরা সব তুইজন শ্রদ্ধার রে বাঁচাই তোমার সাথে দিলাম এরা যদি আল্লাহ আইয়া আমরা দেখছি আমরা আল্লাহ তক্রবুল আলমিনের হুকুম মতেন রি আর হে আল্লাহ তুমি আমার চাক্ষুষ ভাবে দেখা দাও আল্লাহ তকরুল আলমিন বলেন লালী জুর ইলাল জবাল দুনিয়ার মানুষের চর্ম চোখে যে পাওয়ার দিয়েছি এই পাওয়ারের দ্বারা আল্লাহ দেখার মতো কোন যোগ্যতাই নাই দুনিয়ার জীবনে কেউ চর্ম চোখে দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখার মতো আরবে না কিন্তু এদের সাথে যেহেতু আপনার কন্ট্যাক্ট হইছে যে এরা না দেখলে মানত না দেশের মানুষে মানত না হাজারে কিছু নমুনা আমি দেখাই দেই আপনি এরারুলিয়া তুর পাহারের দিকে সৌকা এরালিয়া হজরতা আলহ ইসলাম তুর দিকে চাইলেন আল্লাহ তকরবুল্লাহ আলমিনের নূরের তজল্লি আল্লাহর জ্যোতির ঝড়ক কিছুটা তুর পাহাড়ের উপর ইনক্ষেপ করলেন আল্লা দেবুদ্দুরের কথা আল্লাহর নূরের তজল্লি দিকে এক সেকেন্ডে সেজন সরকার মরিয়া গেল স্বয়ং মুসা আলহ ইসলাম দেহু হইয়া গেলেন যখন মুসামের হুসল আল্লাহ এরা সাক্ষী দিলে দেশের কথা আপনি মেহের আবার জিন্দা হইয়া দেকা হজরত মুসা আলসিমের দু আরাই আল্লাহ তক্রবুল আলমিনী সত্য ট্রেসারে আবার জিন্দা করিয়া দিল আল্লাহ দেখার সাজ মিশে নিঃ রা দিতে পারি বাকি ঘটনার বাকি অংশ বুঝা লাগে হৌকাশা বহল আল্লাহ যদি আপনারা সামনে আইয়া দেখা দিয়া হইতা নামার সরণ আইল নামত দিল আপনার দশাটা কেটাব অহন বুঝে আসছে নি জানা কামখাকনি জানা হইয়াখন ইভা লইলাখানে না বুঝাইছে আইছেনা। এই খামখান আল্লাহ নিজে ভরার আসিল আল্লাহ সরাসরি আপনারা সাক্ষাতে পলার কথা আসে নমাজ করণে জাহান নামা দিবো রোজা রাখ নাইলে জাহান নামা দিবো হল করনাইলে জাহান নামা দিবো চুরি সারন আইলে জাহান নামা দিব মদ সারন আইলে জাহান নামা পর্দা আল্লাহ আপনারা কথা আসিল কিন্তু যদি আল্লাহ নিজে এই খামখান নিজে করা আপনার লোকের ভর্তা আপনার দশটা উইলে বুঝে এই কারণে আল্লাহ সক্রবুল আলমিন এই মিজের হাম খান নিজে না হইয়া নাইয়া লাইসই নিজে না হইয়া অন্যানির নাম ফেলা হক দারে দিয়া হরানি হয় তার নাম কলিভা এরা দেশ আইসে মুসাইমের সাথে কি করি আমরা ইসলাম আল্লাহ দেখার তো কোনো ভাই নাই আল্লাহ জ্যোতির ঝলক দিকে আমরা মইা গেছিলাম সুতরাং মুসালসেমে তা হনীতা হল সত্য কথা সাক্ষী তো দিলক আল্লাহ খুঁজা দিচ্ছ তোমরা মৌসা নদীরা মানলে মান তাই আরও না মানলেও কোনো অসুবিধা নাই আমরা সোরে দেহ এই জাতিটা কত বড় বাকপাত এই জাতিটার নাম বলি জাতিটার নাম ইসরায়েলি এই জাতিটা কত বড় বাকফার চিন্তা করিয়া এই জাতি আজকালের বাদ পার নয় হাজার হাজার বৎসরের পুরাতন বাকফা গেল আল্লাহ দেখার ঘটনা শেষ এখন আমরা খেলাফতের কথা আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহর পান্দাবের মধ্যে আল্লাহর বিধান চালুর কথাটা সরাসরি নিলে সাক্ষাটে না বলিয়া খেলাফতের খেলাফত দিলেন নবীগণকে হলি ভাবানাইলেন সুতরাং বর্তমান দুনিয়াতে আল্লাহর সরাসরি কোন্রি আল্লাহকে যে প্রথম কলিফা হজরত উমর শারুক রাজি আল্লাহ উম হ্বিতীয় খলিফা হজরত উসমানগরির রদি আল্লাহ তৃতীয় হলিভা হজরত আলিউল মুরতা রদি আল্লাহকে চতুর্থ খলিফা হজরত হাসান রদি আল্লাহ পঞ্চম খলিফা হজরতাবিয়া রদি আল্লাহ ষষ্ঠ খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহকে সশ্তম কলিফা বলা হয় এরা নবিনী আল্লাহিভা গুনতে ইয়ার এক প্রশ্ন ক্লিয়ার জবাব হইয়া যাওয়া দরকার যে জীবনে এইসব বিষয় বুঝলার কোন অসুবিধা নয় আল্লাহর সরাসরি খলিফা চারা শুধুমাত্র নবীরা ন বিচারা আল্লাহর সরাসরি কোন খলিফা নাই তবে যে হতো কাবুবগরকে খলিফা বলা হয় প্রথম খলিফা আল্লাহর কলিফা না রসুলের কলিফা কিয়ামত পর্যন্ত যত না এবে নবী হবেন কিরামত পর্যন্ত যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবেন কিয়ামত পর্যন্ত যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন কিরামত পর্যন্ত এই উন্মতের যারা দাওয়াত তো তবলিকের কাজ করবেন এরা যেহেতু নবী না এই কারণে এরা সরাসরি আল্লাহর কলিফা না কিন্তু এরা সবাই হবেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের কলিভা আবু বকর প্রথম কলিভা আর রসুল উমর দ্বিতীয় কলিভা আর কলিভা রসলুর কলিভা উসমান তৃতীয় কলি ভাষার কলিভা রসুন কলিভা আলী সতর্থ খলিফা কার কলিভা রসুলের কলিফা হজরত হাসান রবি আল্লাহ পঞ্চম কলিফা কার কলিভা রসুলের কলিফা রসুলের হাস নম্বরের ছয় নম্বর কলিফা হজরতির রহমতুল্লাহি আলহি রসুলের সাত নম্বর কলিফা এইভাবে চিয়াওয়া পর্যন্ত ফলাফতের দুইটা লাইন চালু হয়েছে একটা হলে হুকুমতের মাধ্যমে আল্লাহ জমিনে আল্লাহর খেলাফত কায়ে করা আর একটা মাধ্যমে আল্লাহ জমিনে আল্লাহর খেলাফত কা করা আল্লাহর যে হুকুম নিজে ভালন করার মতো ঐদের নাম এবার যে হুকুম অন্য রে মত খেলা হত খেলা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলা হত আর একটা হতীা এর সংখ্যা অন্তত লাহের অধিক লাহের নিচে সংখ্যা আল্লাহর সরাসরি হলিভাগণের সংখ্যা লাখেরও বেশি এই সমস্ত লক্ষাধিক আল্লাহর ডাইরেক্ট খলিভা ওগুলের মধ্যে মাত্র আঙ্গুলে গোনার মতো কয়েকজন ফলিভা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন যেমন হজরত দাউদ আলহি ইসালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেও আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন হজরত সুলাইমান আলহ ইসালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর খলাফত কায়েছিলেন হজরত ইউসুফ আলহিসাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ জমিনে আল্লাহর খলাফত কায়েছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্ল ইসলাম তেরো বৎসরের মক্কি দিন দিগিতে দাওয়াত তবলিগের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর খলাফত কায়েম করেছেন দশ বৎসরের মক্কি দিন দিগিতে মাধ্যমে আল্লাহ জমিন আল্লাহর খলাফত কায়েম করেছেন লক্ষাধিক নবী রুসুলগণের মধ্যে মাত্র কয়েকজন নবী রুসুল এমন আছেন যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ আল্লাহ কয়েম করেছেন আর বাকি সমস্ত নবীরা দিচ্ছেন হজরত মুহলি ইসলাম সম্পর্কে আল্লাহ তকুল কুরানে বলেন সাড়ে নয় শত বৎসর পর্যন্ত দাওয়াত তবলীগের কাজ করেছেন মাত্র চল্লিশ জন মানুষ ইমান আনছে কতদিন দাওয়াত তবলিগের কাম করছেন কোনো সুযোগ হয় নাই এরা খেলা হদ্দা তিলনি না খলিভা ছিলেন বাকি না খলিভা আছেন এখন আছেন খলিফা সব নদী আল্লাহর খলিফা কিন্তু যে সমস্ত নবীরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই এরা যে তোহা আল্লাহর ফলিভা আসিলেন এহল আল্লাহর ফলিভা আছেন চিরকাল আল্লাহর ফলিভা থাকবেন এরা কোন সিস্টেমের হলিভা রাষ্ট্র প্রতিষ্ঠার ফলিভা না দা বাত তবলিগের হলিভা অধিকাংশ নবীগণ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন দা বাত তবলিগের মাধ্যমে মাত্র কয়েকজন নবী আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার খেলা হত আর দাম তবলিগের খেলাফতের আরেকটা পার্থক্য হই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে খেলাফত খাইম হয় এটা একবার খাইময় আরেকবার বন্ধই যায় কি আরেকবার খাইময় আরেকবার বন্ধই যায় কি আরেকবার খাইময় আরেকবার বন্ধই যায় কি হতা বসতে পারত নিয়ে আপনারা বর্তমান বিশ্ব মুসলিম পরিস্থিতি সম্পর্কে যারা সঠিকভাবে ওয়াকে ফাল তারা খুব বড় আহম জানা তাহার যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ ভূমিনে আল্লাহর খেলাফ হত কায়েম হয় আবার বন্ধ হইয়া যায় আবার কায়েম হয় আবার বন্ধ হইয়া যায় কিন্তু দ্বারাত তবলীগের মাধ্যমে আল্লাহ জমিনে আল্লাহর খেলাফ হত অনবরত অবিরাম গতিতে মুহূর্তের জন্য বন্ধ হবে না সেকেন্ডের জন্য বন্ধ হবে না কি পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত তবলীগের মাধ্যমে কায়েম করার দায়িত্ব আল্লাহর একমাত্র মোহাম্মদ রসুল্লাহ কে দান করেছেন এই জন্য কোরআানে বলেছেন হে মোহাম্মদ রসুল্লাহ উম্মতেরা সকল নদীর উন্মতের চেয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মতের দায়িত্ব উন্মতের মর্যাদা এজন্য দিয়েছি তোমাদের দ্বারা আমার আখিরি জমানার নদী থেকে নিয়ে তিয়ারত পর্যন্ত আমার জমিনে দাবত তবলিগের মাধ্যমে সেকেন্ডের বন্ধ হবে না অবিরাম গতি দেশ দুনিয়াতে তোমাদের মাধ্যমে দাও অত তবলিগের দ্বারা খেলা চালু থাকবে এই জন্য তোমরা সকল উন্মতের ছেড়ে চেষ্টা উন্মত বুঝতে থাকলে কৌকার দাওয়া তো তবলিগের মাধ্যমে খেলা মোহাম্মদুরসুল্লার উন্মতের দ্বারা যে আল্লাহ দাওয়াতের প্রতিষ্ঠা করেছেন উন্মত দুনিয়াতে চালু রাখতে পারে নাই একমাত্র মোহাম্মদুরস্লামের উন্মতের না দাওাত তবলিগের মাধ্যমে চিরকাল দুনিয়াতে এই খেলাভট টাইম রাখবে চালু রাখবে এই জন্য আল্লাহ এই উন্মতকে সকল নবীর উন্মতের চেয়ে শেষ সমর্যাদা দাঁড় অতখানের কথা বুঝছে তাহলে কোকটা বললাম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত কোন কারণে দাওয়া তো তবলিকের ধারণে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত কোন কারণে বলেন হে মুসলমান উন্মতেরা তোমাদের মধ্যে থেকে এমন একটা দল টাকা চাই যারা মানুষকে সৎকারের আদর দিলে ও সৎকারের ধা দিবে পথে মানুষকে ডাকবে হে মোহাম্মদের উন্মতেরা তোমাদের সবাইকে দাওয়াত দাওয়াতো তবলীগের কাজ করা চাই না একটা দল টাকা চাই একটা দল টাকা চাই এখানে ও হলুই যদি জায়গি দেওয়াতো তবলিগের খামা সংসার চলব কারণে ও হলুই যদি জায়গি দাওয়াতো তবলীগের খামা হাতে ব্যবসা চলব কারণে অকলেই যদি যায় কি দাওয়া তো তবলিগর সমাজ চলব কারণে এই কারণে একদল যাও একদল আও একদল যাও একদল আও একদল যাও একদল আও এখানে দেখুন জানো এরা সারা জীবনটা হয়ে হতা হয় না হয় একশিল্লা দিয়া যাওগি আবার কদিন বাদে ইয়া তিন চিলা দিও তিন চিল্লা দিয়া যাওগি আবার কদিন বাদে ইয়া সাত চিলা দিও সাত চিল্লা দিয়া যাওগি আবার কদিন বাদে অন্য হতাই আল্লাহ তক্রবুল আলমিন বলেন নাই সব একসাথে চলে যাও স্বচ্ছির জন্য আল্লাহ তক্রবুল আলমিন বলেছেন এক দল যাও এক দল খোদা যাও আর একদলেরা তোমাদের মধ্যে একটা দল টাকা যারা যারা দাওয়াতে তবলিগের কাজ চালু আপনারা জানাম তো বর্তমান দুনিয়াতে এমন একটা দল আসেনি যারা দাওয়াতে তবলিগের কাম কালো রাখাতে এমন একটা দল আছে দলটার দু শেড়া চিল্লাহাইল দলটার দুশ হইলেরা যে চিল্লার জিবি হয়ে থা যায় ঈরণের বেশ কতগুলি দুষ আছে ই দোষও কোনো কোনো উপায় হলতে হইল আমি এবার আপনারা যখন চিন্তা মারতন যে দাও তবলিকে যে সালুরা হয়েছিল একটা দল টাকা চাই একটা দল যখন আপনারা আসে সিনে এই দলের যে কিছু দুষ খোয়া হয় এই দুশগুলি সম্পর্কে কিছু বিশ্লেষণ দুশ হইলে ভাই ইসলামের দিন এত হাসটা ইসলামের ভিত্তি তো হাসটা হাদিস্বরী হজরত রসুল করিম সাল্ল আসলাম বুনিয়াল ইসলাম ইসলামের ফাউন্ডেশন ফাস্টা আর এরা কীটা হয় ইসলামের ফাউন্ডেশন ছটা হয় ইসলামের বৃত্তি আর একটা হলো তবলিগের নিয়ম নিয়ম হইল উচুগের কলেমা ঠিক করো দুই নম্বর নিয়ম নমাজ ঠিক করো তিন নম্বর নিয়ম জরুরি এলিম শিখো আল্লাহর জিকির শিখ চার নম্বর নিয়ম এক মুসলমান আর এক মুসলমানকে একরাম করা শিখো পাঁচ নম্বর নিয়ম নিয়ম সময় লাগাও কিছু সময় লাগানি শিখ এইটা ছটা নিয়ম এই ছটা নিয়ম কি ইসলামের বৃত্তি ভাষার হয়। ইসলামের ভাষা বৃত্তির সাথে সব ছয় নিয়ম কি কম্পিটিশন করে তাইলে এটা দুষ হইলো না গুণ হইলো গুণ হইলো বল এই হজের জাকাতের কথা নাই এই রোজার কথা নাই এই সব দিকে সই উসুলের মাঝে রোজা নাই হজ নাই যে সই উসুলের মাঝে রোজা নাই হজ নাই এই সই উসুলের সবগুলি কোনোদিন মুসলমানের সবলি গইতে পারে না এটা কোনদিন ইসলামের ছগলি গইতে পারে যে রোজা নাই হজ না এটা একবার দেখ আপনারা এক নম্বর ওসুলো কলেমা দুই নম্বর এলেম জির চার নম্বর একরামল মুসলিম পাঁচ নম্বর উসুলো শহীদীয়ত ছয় নম্বর উচুলিল আল্লাহ সময় দেওয়া নহরি কত নম্বর হল রমজানের রোজা কত নম্বর হল হজ নাই এই ধরনের সহ হয় যে সই উসুলের মধ্যে রোজা নাই হজ নাই এই ছয় উসুলের তবলিক কোনোদিন ইসলামের তবলিক হইতে পারে না মুসলমানের তবলিক হইতে পারে না ইটা হইয়া অনেক তবলিক হেরাশান করলেন আর তবলি করি ইসলামের তবলিক না ইজার মাঝে দেখি রোজা নাই ইজার মাঝে দেখি হজ নাই এই রকমের ভুল বুঝাবুজির সৃষ্টি হইয়া যায় এই এই ভুল বুঝাবুজির জন্য আমি আপনাদের পবিত্র এমন কিছু আয়াত শোনাই যে আয়াত আল্লাহ এমন সহায় কথা ওইখানে যে সহায় কথার ভিতরে রোজার কথা নাই যে সহায় ভিতরে হজের কথা নাই অথচ আল্লাহ বলছেন হেদায়তাই ভাই দেখ ধর্মপথম সুরত বকারার প্রথম দিকে আল্লাহ তখন বুলা কুদলী ইমান দুই নম্বর নমাজ কাইম করবে তিন নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে চার নম্বর কুরান বিশ্বাস করবে পাঁচ নম্বর অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে নম্বর পরকাল বিশ্বাস করবে কত হাম কত নম্বরে বলছেন আল্লাহ রমদার মাঠের উদা লাগবে কত নম্বরে বলছেন আল্লাহ ভাই তুল্লা শরীফের দিয়ে আরোপ করবে বলেন নাই এক নম্বর গায়ে বানা দুই নম্বর নমাজ কাইম করা তিন নম্বর আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করা চার নম্বরে পুরাণ বিশ্বাস করা পাঁচ নম্বরে অন্যান্য আসমানী কিতাব বিশ্বাস করা ছয় নম্বরে পরখাল বিশ্বাস করা আল্লাহ বলেন ছয় এখন যারা করবে উড়াই কাল্লাহদাম নির্বুদ্ধিহীন পুরানের সম্পূর্ণ হেদায়ত করা উড়াই তহমুল মুফলি হন তাদের জীবন সফল হয়ে যান আল্লাহে দেখা যায় এমন কথা হয়েছেন এমন স্যে ছয় কথার মধ্যে জানাই নাই জীবন আল্লাহ কিতা পুজা খুলে গাতীয়ালার বলা সিতা পুজা শুল ভা বুঝবো আগে বুঝার বলে ان هُمْ مَن لَّغَوِي مُرِيدُونَ وَالَّذِينَ هُمْ وَالَّذِينَ يُؤْتُونَ الزَّكَاةَ فَأُولَئِكَ هُمْ مُؤْمِنُونَ وَالَّذِينَ هم لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ يحافظون. أولئك هم الَّذِينَ يُحَافِظُونَ عَلَى الصَّلَوَاتِ وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ حَافِظُونَ أُولَٰئِكَ আল্লাহ বলেন ওই সমস্ত মুমিঙ্গন সফল যারা এক নম্বরে মনোযোগে নমাজ আদায় করবে দুই নম্বরে অনতকের তাড়িয়া দিবে তিন নম্বরে মন পবিত্র করবে চার নম্বরে পর্দা ফালনের মাধ্যমে চরিত্র সংশোধন রাখবে পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে আল্লাহর সাথে ওয়াদা পূর্বা করবে ছয় নম্বরে যখন এর নমাজ তখন আদায় করবে আল্লাহ তকরব্বুরমিন বলেন এই ছয় খান যারা করবে শিরকালের জন্য জগ্নাত স্বত্বাধিকারী হবে আবার কই দেখ যেন কত নম্বরে ঘরে রোদার কত নম্বরে ঘরে হজ এক নম্বরে মনোজ বিমাজ আদায় করবে দুই নম্বরে অনতক্ষা সারিয়া দিবে তিন নম্বরে মন পবিত্র করবে চার নম্বরে চরিত্র হেমাজত করবে পাঁচ নম্বরে আল্লাহর জবাহ মানত রক্ষা করবে ছয় নম্বরে সময় মতে নমাজ করবে কত নম্বরে গেল রমদের মাছে রোজা রাখবে হতনাম বোরে গেলে হজ সর্বে নাই রোজার কথা নাই হজের কথা নাই ছয় হতা চিরখালের লাগিয়ে যাক নাতুন সুসে যাবে আল্লাহ সিতা রোজা আর হজ ইটা বুঝলে ওই গাছ অল্প সিতা বুঝিয়া রোজা আর হজ কথা ছয় হতা কইল ইটা কথা বুঝে আটা বুঝা এইখানে যাব আমরা বুঝার চেষ্টা করি যে আল্লাহ রোজা আর হজের কথা কইলান একটা ভেকট কিনলে ইটার ভিতরে চারটা ভ্যাকেট হওয়া যায় কিনতে দেখা যায় কথা বাইরে হওয়া যায় ঠিক তেমনিভাবে আল্লাহ যে ছটা ছটা হয়েছিল আল্লাহ রসুল বলেন ইমানের সর্বমোট শাখা প্রাখা ছাত্রা প্রধান হইল বিশ্বাস করা আর সাত রাস্তা থেকে কষ্টদায়ক বস্ত্র চড়াইয়া দেওয়া সর্বমোট শাখা প্রশাখা কতটা চলে দিল শর্টপোস্ট ছটা শিলাখান শটপোস্ট এই ছয়টার ভিতরেই সাতত্তর চাষ ছয়টার ভিতরেই সাতত্তর চে আছে কিলাখানে বন্ধ পয়লা নম্বর যে সুরাতুল বাকার সুরুতে আল্লাহ বলছেন দেখলাম নামাজ কায়ন কর তিন সম্পদ আল্লাহ করম্বরে কইন কুরানা সহ তার চার নম্বর কথা কীটা কুরা বিশ্বাস করবা রোজার আয়াত বাদ দিয়া রোজা আয়াত সহ অজেরায়াত না অজেরায়াতায় রোজা রায় সহ পুরান বিশ্বাস করে এই বেটায় রোজা সারি দিল না ঠিক রাখলো যে বেটায় অজেরায় বিশ্বাস করলো এইটাই অজ সারি দিল না ঠিক রাখলো যদি রোজারায় সহ বিশ্বাস করো না বলে দিয়েছেন বাংলায় একটা ভেগেট দেখে হয় না আমি সাইডে সাতটা মাস করি বেটায় বোঝায় বাংলা থাকছে ভাই যে হয় না দেখলে চিনতাম না এই কথা এবার আমরা চুরায় মুখ মিনুনের শুরুতে যে আল্লাহ ছয় কথা হইলে আমি ছয় কথা বোঝার চেষ্টা করি আল্লাহ বোলাদি করি প্রথম কথা হইল মনোযোগা করম্বর কথা হইল কামচারিয়া দেবিত্রম্বর কথা হইল চরিত্র হ্যা ভাবৎ পাঁচ নম্বর কথা হইলো আল্লাহর দেওয়া আমানত রক্ষা কর আল্লাহ দেওয়া মহৎেরম লিখেছেন কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত হইল পিসপাড়া পুরাণ পিস্পরা এই আল্লাহ দেওয়ার মানত রক্ষা করে রোজার আয়াত বাদা করব না রোজার আয়াত হ। হজর আয়াত বাদে রক্ষা করব না হজারায়াত সহ তাহলে স্বতার মধ্যে সব কথা আছে না সুতরাং স্বতার ভিত্তে সব কথা আছে এই জন্য কিতাব লেখা হয়েছে এই স্বটা যদি পালন করতে হয় তোমার সভ্যতা হয়ে যাবে তাহলে দেখা গেল কুরানো লইলেও রোজা আছে হজের নাম না লইলেও হজ আছে হজের নাম না এখন কিলাখানিকে আমরা বোঝার চেষ্টা করবো তবলিগের সতার নাম কলে দুসরা নাম আজ ত্রিশরা নাম এলেম ও জিকিন এলেম খারে হয় কোরআনের কথা বাদ দিয়ে যত কথা আছে সেই সতার ভিত্তি রোজাহ আছে এই কোরআনের ভিত্তি হজ আছে সুতরাং যেমন ভাবে কোরানের সকাল ভিত্তে আছে হজ আছে সাতত্বকে আছে সেই তেমনি ভাবে তবলিগের সকাল ভিত্তরে রোজাহ আছে হজ আছে সাতত্ব আছে গেল তব দিগলাই করা ইলাসের আবিষ্কার না রসুলের দেওয়া এলেম আর জিকির ভাইল হই রসুল্লার দেওয়া এরপরে একরমন মুসলিমের ভাই রো কই রসুলের দেওয়া হাদিস্বরীফ রসুল বলেন যে ব্যক্তি মুসলমান উন্মতের চুটুরারে স্নেহ না করে আর বড়ে সম্মান না করে এই ব্যক্তি আমার মানুষ না এইটার নাম রাবুল মুসলিমিনুটু রে স্নেহ সম্মান কর এর নামই একাবুল মুসলিম আল্লাহ রসুলে কই না ইলিয়াতে কইসিয়াতে লোক হই কির যাব হল ভাইল আল্লাহর ওসুলে কোজনেন এক নাম মুসলিমিন আল্লাহর ওসুলে কছেন তহিনিয় কি আছে সকাল বেলার কিছু সময় আল্লাহর দিনের খানে ব্যয় হল অথবা বেলার কিছু সময় আল্লাহর দিন এরখানে ব্যয় হল আল্লাহ্রুল আল্লাহ রসুল আস্তা দুনিয়ার আসমান জমিন আল্লাহর রস্তায় দান করলে যে পরিমাণ সবচেয়ে দেখি আল্লাহ নিজের বানা রসুলের কথা বল এই সবলি গলা পুরানা ভাবি এখন প্রশ্ন হইল মসজিদ কথা হোক কেন মসিদক হাও কে মসজিদ ঘুমাও কেন মসজিদটা দেখি গেষ্ট হাউস খাই ছিল দুসরা নম্বর দোষ মসজিদে রে গেস্ট হাউস বানাইতেন মোহাম্মাদ রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পর মদিনাবাসী এই শহরকে এই জায়গাটাকে এই পল্লীটাকে একটা শহরে পরিণত করল আর নাম রাখল মদিনাতুর রসুল আর এই শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের উপলক্ষে একটা আগমন উপলক্ষ্যে একটা মসজিদ বানাইল মসজিদে নবদী মদিনার মসজিদে নবভিতে মোহাম্মদুর রসুল উল্লামের চোখের সামনে সাহাবায় কেরাম দিন রাত চব্বিশ ঘন্টা এই মসজিদের ভিতরে থাকতেন এই মসজিদের ভিতরে খাইছেন এই মসজিদের ভিতরে ঘুমাইছেন কিহের জন্য সংসারের জন্য না দিনের জন্য দিন শিখার জন্য দিন শিখাইবার জন্য রসুলের তাহাবাগন রসুলের মসিদ রসুলের চোখের সামনে মসিদও থাকতেন মসিদও খাইতেন মসিদও ঘুমাইতেন দিনের হামের লাগি মসিদও তাহা মসিদও খাওয়া মসিদও ঘুমানি এরা ভাইলো হই রসুলের সামনে যে সমস্ত এখন প্রশ্ন হইল গাছিওয়ালার দল যে চল্লিশ দিনের লাগিয়ে মসিদ গিয়া তাহে যদি গুমের মাঝে কোনদিন নাহা হয়ে যায় উভায় কীতা হইব এটার তো একটা সম্ভাবনা আছে নাকি জবাবার আগে আমি আপনার গাছওয়ালার দলের সাথে মসিদির দিন তাহার রমজান মাসের দশ দিন কি সময় যদি মসিদ না হাখাই দেখি তাহর রমজানের শেষের দিনও তাহা খাওয়া গুমানির সময় যদি মসিদ তোমার দ্বারা না হকয়া করবাই ওই সহামড়াল লাগে মসিদও গেলে মসিদ নাভা হলে ওই তো তার বাদেও যদি বুঝে আসে একটা হাবিফারায় শোনাই বড় মজার মোহাম্মদ রসুন উল্লাহ সাল্লাহ আলহাম কয়েকজন সাহাবায় কেরামকে নিয়ে মসজিদে বসা আসা ইয়ার নয়া মুসলমান হয়েছে মসজিদের আদব এখনো হিসছে না মসজিদ আইয়াছে যেই হিসাবে দোষে ওগুলের সামনে মসজিদ বইয়া ভেসা বরাস সামাই চাইলে দৌড়াই বেদা মসিদের করি রসুলা কইলে সাবধান করা শুরু করতে এখন দৌড়াইলে কোন দৌড়াই না ভেসাব করে শেষ করতে বেদা ভেসাব করে হাসছে বাদে আল্লাহ রসুলের ফরমাইন তুমি মসিদ আল্লাহ গড় তুমি জানো না জীবনে আর কোনোদিন এমন হাম করবো না আর যাচ্ছে দৌড়াইছা বালতি আনো সানি আনো বেদা না না তোমরা তো জানো তোমরা কর সামনে এক বেঠায় না জানিনা মসিদ নাভাগ করছিল যে বেডা হাভাগ করছে এবারে দোয়াইছি না যারা দৌড়াই তো কই হেরারা দোয়াইছি সেটি গেছে যদি মসিতা সময় মসিদ না ভাবি জানা হর্ব না নাজানা এরা হরত না যারা দৌড়াইতো হয় হেরা সাপ করছ যে তো আবি আছে যে না করছে না করছে না তুই তোমরা যারা জানো দৌড়াইতে আক তোমরা দুই আছে গেল মসিদ যে গেস্ট হাউস যখন হইল 40 দিনে সিন্না হিলাহ হইল 40 দিনে সিন্না হিলাহ হইল আল্লাহ পাক রব্বুল العالمين পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলেছে ওয়া ইয ওয়াদামু মুসা 40 লাইলাতান যেদিন আমি আল্লাহর ইসলামকে হয় কিন্তু এই শিল্লা শব্দটাতে এখন আর বাংলাতে কোনো ট্রান্সলেশন করা হয় না এই শিল্লা শব্দটা ভাগিতে যখন শিল্লা উর্দুতে অকয় তখন বাংলাতে অকয় শিল্লা মূলত শব্দটা ভাগি আরবি হইল আর বাইন আল্লাহ বলেন সরণ পর সেই দিনের ইতিহাস আমি চিল্লা দেওয়ার জন্য তুর পাহে প্রশ্ন হইল মূসা নদী আসলাম সন্ধ্যা চিল্লা দেওয়া ছিলাম হতাশে আই জি যে পুরুষের মহিলা বলতে বাচ্চা তারা মহিলার দাওকা আর যে সমস্ত মহিলার অরুন্ম আর কয়েক মিনিটে জলটা শেষ করে দেওয়া ইচ্ছা প্রশ্ন হইল আল্লাহ পাত্রালামকে যদি চিল্লা দেওয়া লাগে তোর ভারণী এটা হনসাই নবী আসলাম আপনারা কেউ নবিনী তা আমরা তো নবী না আমরা কেন চিল্লা দেবার লাগিয়ে আল্লাহ পাত্র বোলালামিবেন বা বলে দিয়েছেন প্রত্যেকটা মানব সন্তানকে তার মায়ের গর্বে কিভাবে সাথে মিশিয়া যখন মায়ের গর্বতলিতে যায় আল্লাহ রাগুল আলমিন একজন তিরিশা দেন মরণের পরে তার লাশ যেখানো সকানের এক বিন্দু মাটি মিশাইয়া ইটার পিছিয়ে মেহনত করো চল্লিশ দিনের মেহনতের নাম চিল্লা চল্লিশ দিনের মেহনত পর্যন্ত হানির বিন্দু তাহে দ্বিতীয় চল্লিশ দিনের মেহনতে রক্তের বিন্দু হয় তৃতীয় চল্লিশ দিনের মেহনতে গোসের টুকরা হয় চতুর্থ চল্লিশ দিনের মেহনতে হাড় গজায় পঞ্চম চল্লিশ দিনের মেহনতে রোহের সঞ্চার হয় ষষ্ঠ চল্লিশ দিনের মেহনতে অঙ্গ প্রত্যঙ্গ গজায় সপ্তম চল্লিশ দিনের মেহনতে পৃথিবীর আলু বাতাক সহ্য করার যোগ্য হয় কিল্লা দিয়েছেন আপনারা তখন যদি এখন চিল্লাকি তাতে আপনারা চিনাই বহে আমার উন্মতের যেই ব্যক্তি এক হাজারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তববিরে উলা ভাইয়া ফাঁস্তের নমাজ জমাতের সাথে আদায় করবো তার ভাতা পুরস্কার সংসারও থাকলে সহজ ফাঁস পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ রসুল বলেন মুনাফিকের দপ্তরটা কি নাম খাটাইয়া হাসি মুমিনের দপ্তরে নাম লেখাইয়া দেওয়া হবে এই শিল্লা নদী রাজ না উমতে গর্বে থাকতে না দিনিয়াতে আসার বাদে বুঝতে তাহলে কুরানো আসেনি সিল্লা হাদিসও আসেনি মসজিদ তাহা হাওয়া গুমানি আসেনি সংসারের কানে না দিনের কানে দিনের কানে মসজিদ তাহা হাওয়া গুমানির কাম তাহা বাগান রসুরের মসজিদও রসুরের সামনে ঘটনিনি ছয় উসুল কুরানাদিসও আসেনি আর হজের কথা না হইলেও এর ভিতরে বাই এর দোষ বার হতা আমি অনুরোধ খুঁজে করবো দিয়া এক চিল্লা বুধুক আর দুষ বাড়ায় না গুন বাড়ায় আল্লাহ ভত্রফুল দুনিয়ার জীবন ব্যক্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার কাজ করে নেওয়ালা মানুষ লাভবান চার কাজের প্রথম নম্বর কাজ হইল যারা ইমান আনবে দুই নম্বরের কাজ হইল যারা নেকামল করবে আপনারা গিয়া দেখু কাজ চল্লিশ দিনের চিল্লা দেওয়ার আগে যেই লোকটা বদামল ছিল চল্লিশ দিনের চিল্লা দেওয়ার পরে ওই লোকটা নেকামলা হইয়া যায় চিল্লায় কিতা করে তবলিকে কিতা করে বদামল ওালা রে নে সামালা মানে একদিকে নিজেরা নে হামলা হইয়া এবারত করে অভর দিক দিয়ে অপরকে দাওয়াতের কাম করিয়া খেলাভত করে যে তাই কামের কথা এই চূড়ার বৃত্তি হওয়া যে, তাইও কাম শিল্লামা জান আমাল করা নিজের খাম এবাদত অপরকে দাবাত দেওয়া তবলিক করা অপরের খাম খেলাভত এরা এবারতো করে দুনিয়াতে এদের মধ্যে খেলা হতো আল্লাহ জমিনে কাইম রয়েছে সুতরাং আল্লাহ পাত্র ভুলারমিন আপনাদের আমাদের সবাইকে এই তাই কাজ সম্পন্ন করার মাধ্যমে আমাদের জীবন ব্যবসায় লাভবান হওয়ার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমি سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وآله وصحبه اجمعين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا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 يهدين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم اذكرني ل الكتاب ل رَيبَ في خدَ للِمُتَّقين الذيينَ يُؤْمِنونَ بِ غَيب وَيوقمون الصَّةَ مِما وَمِما رَذَقْناهُ يمسقُون والَّذين يُؤْمونَ بِمَا أُزِلَ إِيكَم أُزِلَ منِن وبالآخرات هم يوقنون هذه السنن المتوصل الى امام الحافد محجت المؤمنين في الحديث ابي عبد الله محمد بن اسحايل ابن ابراهيم بن المغيرة بن ورد الفتاوي في البخاري رحمهم الله تعالى ونفعنا بعلومه آمين قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدو الوحي إلى رسول الله إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم قدرك يا يا بان الله. বুজুর্গ ভাইও আল্লাহ পাক পর্বত দিগার ওর আজিমশান মেহরবানী আল্লাহ পাক পর্বত দিগারে আমার এ মুসলমান বনাই কুরানে মিলত আবি কুম ইব্রাহীন হুসম্মল মুসলিম من قبل وفي هذا ليكون الرسول شهيداً عليكم وتكونوا شهداء للناس فاقيموا الصلاة والذكاة وتصموا بالله هو مولاكم ونعم المولى ونعم النصير الله أكبر رجل الله أكبر يحطان বহুত বড় মেহরবানি বহুত বড় এনাম আল্লাহ পাক পর্বর আমরারে মুসলমান নাম দিছেন আর আমরারে আল্লাহ পাক পর্বর দিগারে আল্লাহ আমরারে শরিক করছে আসমান উরে দিয়ে আমরা দেখি জমিন নিষেধিত হয়ে আমরা দেখি জমিন হতখান গাড়ি এখন পর্যন্ত কেউ ঠিক করিয়া না আসমান কি পর্যন্ত উৎসাহ সে আসমার সৈতাবাস আসমানের উটা সেও দেখতে পারে কিতা কেউ দেখতে পারে কিতা সেইতা আমরার নদী মোহাম্মদ রসীলুল্লাহ সাল আল্লাহাম আল্লাহ পাট পর্বত সাত আসমান পার করিয়া সাত আসমান উবরে নিত আর সাত আসমান উড়ে নিয়া মালায় আহাত অন্য কোনো নবীয় হল নিচাবারে রমিন পর্বত কাত বানা পালনে বালা থান বারগাহ দরগাহ আল্লাহ তান হবিহুর রসুল্লাহ আর হননিয়া আল্লাহ পাক পর্ব দিগার টান হবিহম্মদুর রসুল্ল কটাব হয়েছে আর আল্লাপাক পর্বদিগারে এক দান দিয়া তাদের বিদায় করছেন এটা হাজিয়া তান লাগিয়া তান তাম উম্ম যত আমদ সা ফলল লাগে বহুত বড় এনাম বহুত বড় দান আল্লাহ পাক পর্বর দিগারে দিয়া আল্লাহর হবীর বিদায় লাগিয়া আর উন্নত হল লাগিয়া যারা উন্নতে এ যাবতই থাকে আপনার দাবত্র দ্বারা কবুল করছই আর কবুল করিয়া এই বিশ্বাস স্থাপন করছই অন্তরর অন্তঃস্থা ইহ মু আল্লাহ হয়েছেন তোমারে আর তোমার উন্নত লাগিয়া যত ক্রিয়ামত পর্যন্ত আইবা হলর লাগে আমি একটা দান দিলাম ফারা সালাইকা আহনার লাগি আর আলা উন্নতি কারণার উন্নত হল লাগি আমি ফর্গ করিয়া দিলাম নির্দিষ্ট করিয়া দিলাম অবশ্য কর্তব্য করিয়া দিলাম খামসি না পঞ্চাশ অষ্টন্নভাবে সদিত আপনারা বুঝল মুক্তিও হচ্ছইন দ্বারা ফোরসইন সদিত যেন আল্লাহ হইল নোমাজ তোমার লাগিয়া তোমার উন্মত লাগিয়ে দিলাম আর জনাব খুশি দেখে আল্লাহ রসুলোর খুশি কি বলছেন তো খুশি ই খুশি দেখে যে আল্লাহ হইলা সঞ্চয় শক্তন নোমাজ দিলাম আল্লাহ রসুলে ব্যবস্থা করিয়া আনো এবার ব্যবস্থা করল এক আসমান ফ হজিত আমি ফড়িয়ে যান না ফল দিয়া সাত নম্বর আসমান ওই চল উপর থাকি ছয় নম্বর আর উপরতাকি থাকি রামতে দুই নম্বর উপর রামতে দুই নম্বর আসমান চল উড়ে দিয়ে ছয় নম্বর আসমান আস্লা পাড় বগারে এর সজাইয়া গুজাইয়া জবাব মূহ সলা সলামে রাখতে